أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বহদে ভাষা আইব তু দিন আই বকি বহানি নদী দিখাতে পয়সা তুড়ি হির আশায় নদী আশা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 كما بارك الله على ابا شيماء وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ কারি শিখিত বি যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক সভাপতি মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা আলের মা বোনেরা আল্লাহ অবনীত অসংখ্য প্রশংসা কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরতুল আহ থেকে কয়েকখান আয়াতে করিমা তলা করেছি আল্লাহ তালা তিক দান করেন এই আয়াতে করিমা গুরুর আলোকে আপনাদের সামনে অল্প সময় কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা কোরআনে করিমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন আমার পঠিত সুরাটার নাম হল সুরত উল্কে আহ আমার হুম্মতের কেউ যদি প্রতি রাত্রে কোরআন এর সুরাটা করিম সাল করেন খাতুন আবাদা তাকে দারিদ্রতা কখনোই স্পর্শ করবে না একজন বিখ্যাতকালের সময় হজরত তাকে দেখতে গেছেন আমিরুল হজরত ওসমান তাকে দেখতে গেছেন দেখতে গিয়ে তাকে জিজ্ঞেস করেছেন মা মারা দুঃখ আপনার কি অসুখ আমরা তো স্বাভাবিক রুগী দেখতে গেলে জিজ্ঞেস করি আপনার কি অসুখ জিজ্ঞেস করি না তিনি জিজ্ঞেস করলেন আপনার কি অসুখ জবাবে হাজতে আবদুল্লা রাজি আল্লাহ বললেন মারা দি রুন আমার কোনো অসুখ নাই আমার অসুখ হলো আমার গুণা আমার আমার সমস্যার কারণে বড় ফকিহ ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ কে ছিলেন হজরত আবদুল্লাহ এই উম্মতের সবচেয়ে বড় মুফাসের কে ছিলেন হজরত আব্দুল আব্বাস তালন এই উমতের সবচেয়ে বড়ো মহাদেশকে ছিলেন হাজরত আবু হরারি আল্লাহ তাল সবচেয়ে বড়ি সবচেয়ে বড় সিদ্দিক ছিলেন হরত আবু বকর সিদ্দীক্লা তের সবচেয়ে বড় আদিল আর ইনসাফ গারকে ছিলেন হজরত অমর আদি আল্লাহ তান এই উম্মতের সবচেয়ে বড়ো সখীকে ছিলেন হজরতান রাজি আল্লাহ তান এই উমতের মধ্যে সবচেয়ে বেশি বড় আলেম কে ছিলেন হাজরত আলী রাজি আল্লাহত এই উমতের সবচেয়ে বড় ফকিহ কে ছিলেন হাজরত আব্দুল্লা সৌদি আল্লাহ সবচেয়ে বড় বাহাদুর কে ছিলেন হজরত খালেদ সবচেয়ে বেশি দৌড়তে পারতেন কে যার গতি ছিল দ্রুতগামী ঘোরার চেয়েও বেশি দ্রুত সম্পন্ন সালাম আকবর এই উম্মতের সবচেয়ে বেশি আওয়াজ বলন্দ ছিল কার যার আওয়াজ পাঁচ মাইল পর্যন্ত ছুটত নাম ছিল হজরত আব্দুল্লাহ সবচেয়ে বড় আমানতদার কে ছিলেন হজরত আবু আব্দুল জার হাদ আল্লাহ সবচেয়ে বড় সিয়াস রাজনীতিবিদ কে ছিলেন হজরত মহাবিয়ার হাজুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন আপনার কি অসুখ উত্তরে কি বললেন বলেন সবাই বলেন আমার গুনাহই আমার সমস্যা ওসমান শুনো আমার আর কোন অসুবিধা নাই আমার অসুবিধা হইলো আমার গুণা এরকম অসুবিধা অসুবিধাওয়ালা মানুষ এখানে আসেননি আমাদের লক্ষ্মীপুর চকবাজার মসজিদের ইমাম সাহেব আমার পাশে চলে আসলে ভালো হয় এখানে চলে আসলে ভালো হয় আসুন আপনি তো সকলের ইমাম না আব্দুর রহিম সাহেব লক্ষ্মী আলিয়ার মাহাদ সাহেব কোথায় মারণ লক্ষ্মী চাল না চাল না চাল লাগবে না না চাল লে হাজরত আবদুল্লাহ রবি আল্লাহ তোমার কি সমস্যা ছিল বলেন তো ছিল না কি হয়তো বা করছেন কিন্তু করার সঙ্গে সঙ্গে আব্দুল আলম মাফির ঘোষণা দিয়ে দিচ্ছে আর তিনি বলেন যে আমার কোন অসুখ নাই আমার অসুখ হলো আমার গুণা এই জন্য মেরে ভাইও উন্মতের সবচেয়ে বড় সমস্যা হলো আমার ব্যক্তিগত জিন্দিগির সমস্যা আমার আমাদের সামাজিক জীবনের সমস্যা আমাদের সামাজিক গুণা আমাদের আমাদের আন্তর্জাতিক জীবনের সমস্যা হলো আমাদের গুণা কি কি কি গুনা শব্দটাও কি ভুলে গেছেন নাকি না আমাদের সমস্যা কি কোথায় আমাদের গুণা হলো আমাদের সমস্যা যখনই কোনো বান্দা গুনা করে এদিকে এক আছে এদিকে বান্দা যখনই গুণ করে তো এদিকের ফেরস্তা এদিকের ফেরস্তাকে জিজ্ঞেস করে আবু আমি কি লিখবো তো এদিকের ফেরিস্তা বলে লা লাখবা না जिज्ञे अः तबुम लिखबो से आकतुब लिखबाना साह घंटा अपेक्षा करो कर এভাবে এক টানা ছয় ঘন্টা কত ঘন্টা ছয় ঘন্টা পরে এবার জিজ্ঞেস করে আহত আমি কি লিখবো এবার এটা বলে কি তো অবাক করে নাই না তো তো অবাক করে নাই এবার বলে উক্ত একটা গুনায় উপরে একটাই বসাবা বেশি বসাবা না আর বান্দা যখন কোন নেক আমল করে তো সঙ্গে সঙ্গে এদিকে ফেরে তা না সঙ্গে সঙ্গে কম পক্ষে দশ লেখে কারোবেলা তো দশ লেখে কারোবেলা বিশ লেখে কারোবেলা একশো লেখে কারোবেলা এক হাজার লেখে কারোবেলা এক লাখ লেখে কারো বেলায় সত্তর লাখ লেখে আমি কত নম্বর আমার বুঝে আসে না তো আল্লাহ বলেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো আর গুনা কয়টা বসানো হয় বলেন কয়টা আর এদিকে কয়টা বসানো হয় আরে কমপক্ষে দশ আর বেশির সীমানায় এতটা ব্যবস্থাপনা সত্ত্বেও যদি আমার এদিকে বেশি হয়ে যায় তা আমি দুর্ভাগা কথা বুঝেন নাই মনে হয় কি পরিমাণ ব্যবস্থাপনা যাতে এদিকে কম থাকে এদিকে বেশি হয় এদিকে লিখতেই দেয় না যদিও লেখে তাও আবার কত আর এইদিকে লিখে পেলে কত আর বেশি কত এতটা ব্যবস্থাপনা সত্ত্বেও যদি তার বাম হাতে বেশি হয়ে যায় তো সে দুর ভাগা যে কি বলেন সে দুর্ভাগা সে হাত ভাগা এজন্য জন্য আমরা যখন কোনো কিছু কাগজে লিখি তো রিমোভার আছে না যখন হয়ে যায় গুণা তো সঙ্গে সঙ্গে এটাতে আমাদের কাছেই রাখা আছে রিমুভার রাখা আছে কি রাখা আছে বলেন মুসুনি রাখা আছে মুছনি মুছুনি পিনসিলের পেছনে মুসুনি আছে না কি জানি বলে মুমানি রাখা আছে এবার যদি আইসা একবার বলো ফিরলি বলেন এটাকে সঙ্গে সঙ্গে মুছে দেন আচ্ছা একবার বলছে না মুছে আর আরেকবার বললে কি দিবে আমরা বলি না আমাদের নবীজি রসুল করিম সাল্লাহ আলহি ও এক এক বৈঠকে একশো বারো বেশি বলতেন রে হে আল্লাহ বলেন আমাকে মাফ করে দেন আরবি বলেন তো সবাই বলেন ফিরলি রি রে গিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দেন আমাকে আমরা তো পত বি পড়ি এটাও ডেলি একশো বার করে পড়া উচিত কমপক্ষে প্রতিদিন তজমিনিয়া একসমার পড়া উচিত দেখেন কোন ছেলে যদি দুষ্টমি করে তো আব্বা যদি ওকে কিছু বুঝাতে চায় তো নিজে বলে না আরেকজনকে কোয়া দেয় ওরে একটু আমার কাছে নিয়ে আসা মাফ টেন তো বলে কি বলে বলে ওর একটু আমার কাছে নিয়ে আসে একটু মাফা দন্ত এবার তৃতীয় পক্ষ কি করে ওর আব্বার কাছে নিয়ে আসে এসে বলে ওকে মাফ করে দেন ছেলেই তো আপনার ওকে মাফ করে দেন তো এবার আব্বা ওর পিঠে হাত দিয়ে মাফ করে দিচ্ছে কি বলে ওকে মাফ করে দেন বলে কি বলে না কি বলে কি বলে কি বলে না তৃতীয় আচ্ছা ওকে তো মাফ তো করে দিলেন ওকে একটু আদর করে দেন তো এবার বাবা বুকে জড়ায় নেয় বলেন ভিকেন তার আপনি বলেন এবার বলেন যে আল্লাহ শুধু মাফ করেই ক্ষান্ত হইয়েন না বলকে আমাকে একটু রহমও করে দেন আদরও করে দেন এবার বলে রে বলেন। এবার বলে আল্লাহ আমাকে একটু রহমও করে দেন শুধু মাফ করেন না বলকে মাফ করে আবার একটু কি করে দেন একটু আদরও করে দেন আপনি কেন করবেন না আপনি না সবচেয়ে বেশি আদর করেনা আপনি না সবচেয়ে বেশি রহম কর্নেওয়ালা এই জন্য আমাকে না একটু রহম করেন আমাকে মাফ করে দেন আমাকে একটু রহমও করে দেন আপনি না সবচেয়ে পড়া উচিত কমপক্ষে প্রতিদিন একশো বারহান এই এজন্য মেরে ভাইও আমাদের গুনা আমাদের সমস্যা বলেন আমাদের কি আমাদের জীবনে রসলি করিম সাল সাক্ষর আল্লাহ তারা আল্লাহ প্রতিদিন এই জমিন কি বলে আল্লাহ আমাকে অনুমতি দেন আমি গিলে খেয়ে এরা আমার উপরে আমার পিঠের উপরে এতটা না ফোর মানি করে আমার আর সহ্য হয় না এরা আমার পিঠের উপরে জুয়া খেলে। এরা আমার পিঠের উপরে চুরি করে আমার বুকের উপরে দাঁড়িয়ে এরা করে। আমার দাঁড়িয়ে এরা দেখে। আমার বুকের উপরে দাঁড়িয়ে অনুমতি দেন এদেরকে গিলে খেয়ে ফেলি রবীন্দন বলেন এরা যদি তোর হয় তোর বান্ধা হয় তো তুই গিলে খেয়ে ফেল ও ইল্লা যদি এরা তোর না হয় আমি এদের তিবাল প্রতিদিন পাহাড় কি বলে আল্লাহ আমাকে অনুমতি দেন আমি এদেরকে ফেলে। দে আল্লাহ বলেন এরা যদি তোর হয় তো এদেরকে পিসে ফেল যদি তোর না হয় কি ভাই কি বলছি বলেন কে আমাদের তোর অপেক্ষা করে বলেন আল্লাহ আমাদের অপেক্ষা করেন আমরা বুঝি নাই আমরা মনে করছি তিনি আমাদেরকে ছাড় দিয়েছেন দেন না বলেন কি বলেছি বলেন সবাই বলেন আবার বলেন ছাড় দেওয়ার ছেড়ে দেওয়া বুঝেন ছাড় দেওয়া মানে কি অবকাশ দেন তবে তিনি তাকে কাউকে চূড়ান্ত ভাবে ছেড়ে দেন না ফ্রাং কে ছাদ দিয়েছেন ছেড়ে দেন নাই কারকে ছাদ দিয়েছেন ছেড়ে দেন নাই নমকে ছাদ ছেড়ে দেন নাই হাত কে ছাদ ছেড়ে কাউমে সামুদকে ছাদ ছেড়ে দেন নাই এজন্য দুনিয়ার জুলুমবাজকে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না দুনিয়ার সন্ত্রাসীকে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কোনো দেন ছেড়ে দেন না কোন জলেন কে ছাড় দেন তবে ছেড়ে দেন না অর্থাৎ বলেন বলেন ঠিক না রাখি বলেন আমার তো মনে হয় এই শব্দ শিখলে অনেক কিছু শিখে গেছেন আপনি ছাড় দেন ছেড়ে দেন না বলেন যুবকরা বলুক যুবকরা বলুক আবা বলেন অর্থ কি অবকাশ দেন অবকাশ দেন সুযোগ দেন তবে শেষ ত্বক কাউকে ছেড়ে দেন না বলেন ছাড়ে কি লেগা উড়ুক উরুক কতক্ষণ কত উঠতে পারে কত উঠতে আমি আমাদের অঞ্চলের কথা ভুলে গেছি কত উঠতে পারে ছাড় দিছে সে বাদশার মতো শাহী আন্দাজে একবারে দিকে যাও একবার দিকে যাও একবার দিকে যা ঠিক না ব্যাটে বলে আর বিকেল বেলা পলন্ত বিকেলে যখন টান দেয় তো বিড়ালের মতো ঘরে চলে আসে কত ঠিক না এই জন্য ছাড় দেয় ছেড়ে দেয় না যখন দেখে লাগে গেছে গা এবার কি করে এবার ছাড় দেয় এবার কি দেয় ছাড় দেয় শুধু ছাড়ে ছাড়ে আর মাছও পুরা ডিগিতে পুরো পুকুরে দৌড়াইতে থাকে আর সে মনে করে ছাড় দিছে ঠিক না কতক্ষণ পরে সবাই বলেন ধরার লাইগা না ছাড়ার লাইগা এজন্য জন্য আমাদের সমাজে যারা জুয়া খেলে প্রতি রাত্রে ওদেরকে ধরে না যারা চুরি করে ওদেরকে প্রত্যেক ধরে না বাস্তব না বাস্তব বলেন যারা মদ খায় ওদেরকে প্রতিদিন ধরে না তবে শেষ তো কাউকে আল্লাহ তারা ছাড় দেন নাই ছেড়ে দেন নাই ছাড় দিয়েছে চারশো বছর কত বছর বলেন যে নীল নদের পানি তার ইশারায় চলতো তো ওই পানিতেই তারে ডুবাইছে কথা ঠিক না রাখি বলে যে পানি তার ইশারায় ছুটতো ইশারায় তার ইশারায় চলতো এ চলো তার ইশারায় চলতো আর ওই পানির মধ্যেই তারে সুবাইছে এবার ইমান আনসি এই জন্য ফেরাউনও শেষ সময় বলছিল ইমান আনসি এজন্য শেষ সময় রিমান গ্রহণযোগ্য হয় না বলেন শেষ সময় রিমান কি হয় না বলেন এই যে ইমান গ্রহণযোগ্য হয় সুস্থতার সময়ের ইমান গ্রহণযোগ্য হয় সুস্থতার সময়ের ইমান গ্রহণযোগ্য হ্যাঁ জীবনের শেষ সময়ে ইমান গ্রহণযোগ্য হয় না যখন গড় গড়া শুরু হয় তখন ইমান গ্রহণযোগ্য হয় না এই ইমান গ্রহণযোগ্য হবে এখন এখন কখন বলেন এখন এখন এখন গ্রহণযোগ্য বুড়ো বয়সে তো বাঘ হরিণ শিকার থেকে বুজুগ যায় এই জন্য বুড়ো হলে তা করবেন না জওয়ান জওয়ান অবস্থা তা করবে করবেন জওয়ান অবস্থা তা বা করবেন প্রতিদিন কমপক্ষে একশো বার করে বলা বলেন আমি একবারে ওয়াজ করছিলাম কুমিল্লা শাসনগাথা বাস স্ট্যান্ডে ওয়াজ করছিলাম যে প্রতিদিন এক এক ঘন্টা করে একশোবার করে অদ্ভেদ ফেললেই বলা তো অনেকদিন পরে একদিন হঠাৎ করে এক মসজিদ থেকে আমি বের হইলাম তো এক ভদ্রলোক আমাকে বললেন যে হুধুর আপনার সাথে আমার একটু কথা আছে তাই বললাম হ্যাঁ বলেন তাই বললাম আপনি কী করেন আমি জনকণ্ঠের সাংবাদিক তো এটা শোনার সঙ্গে সঙ্গে আমার কলজা আতকে উঠছে সাংবাদিক প্রশ্ন করা মানে তো সমস্যা কোনটা আবার বলেছে হুজুর আমি কখনই জীবনে মাহফিল শুনি নাই একটু বাস করছিলেন একটুখানি বসছিলাম আমি এই তজবিটাই প্রতিদিন একশোবার করে পড়ি হুজুর এক সপ্তাহ যেতে না যেতে আমার মন বলল এর নামাজ তো পড়া উচিত আমি নামাজ শুরু করে দিলাম কিন্তু আমরা মাগরি ব্যাসা ফ্রেস ক্লাবে থাকি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 কিন্তু আল্লাহর বান্ধা এটা নিচে যে রে বলেন আল্লাহর এক শব্দ প্রতিটা মানুষের জীবনকে বদলে দিতে পারে মানুষের জীবন দিতে পারে। আল্লাহ আমাকে মাফ করে দেন সবাই বলেন বলে এর চেয়ে কোন প্রিয় শব্দ আল্লাহ তালার কাছে আর নাই এর চেয়ে প্রিয় কোন শব্দ আল্লাহ তালার কাছে কি নাই বলেন আর নাই আপনি কেন বলে ওই কি কথা বললেন এটা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 আস্তাকল্লাহ এটা হলো সাবান আর দিল যত সাফ হয় আল্লাহ তালা ভালোবাসা সেখানে তত বেশি বসে কি ভাই আপনি যখন পাত্রে দুধ রাখবেন আগে কি দুধ ঢালেন না আগে সাফ করেন বলে না প্রথমে দুধ ঢালেন না প্রথমে সাফ করেন আপনি কি দুধ ঢালেন দিয়ে সাবান দিয়ে জামা সাফ করতে হয় কি দিয়ে সাবান দিয়ে দিল সাফ করতে হয় কি দিয়ে বলেন এই জন্যায় যদি জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা ভরে যায় তোমার গুণায় যদি সূর্যের আলো মলিন হয়ে যায় তোমার গুণায় যদি চন্দ্রের আলো ম্লান হয়ে যায় তোমার গুণায় যদি সাগর মহাসাগরের পানি যদি না পাক হয়ে যায়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 তিনি বলেন আমি রসুল ও মজলিসে একবার গুনতে থাকছি রসুল বলতে থাকছেন আমি গুনতে থাকছি শেষ তো আমি দেখলাম রসুল একমাজে একশো বারো বেশি বলেছেন যার জীবনে কোনো গুণা ছিল না জীবনে কখনো ইচ্ছাকৃত কোনো গুণা করেন নাই আমার মা এটা বলার কখনোই সুযোগ নাই আমি অসংখ্য বলি আমার মোস্তাক কখনো মিথ্যে বলে নাই বলেন নাই আপনারা কি কেউ বলবেন যে মুস্তাকুর নবী কখনো মিথ্যে বলেনি বলার কোনো সুযোগ নাই। জীবনে কত ভুল হয়ে গেছে ঠিক না বলে অথচ আমাদের নবী জীবনে কখনো মিথ্যে বলেননি বলে কে কসম খায় বলে আবেহাত কথা হাফেজ আবেহাত কোথা আমি অসংখ্যে বলি কসম খেয়ে বলি আমারে হাবিব জীবনে কখনো মিথ্যে বলেন কসম খাচ্ছেন কসম খেয়ে বলেন আমি তো জীবনে কসম খেয়ে বলার সুযোগ নয় আমার আব্বা জীবনে কখনো মিথ্যে বলেননি আমার মা জীবনে কখনো মিথ্যে বলেননি অথচ অব্দুল আলমিন বলেন যিনিবাত সবকিছু জানেন রাতের অন্ধকারের তাও জানেন তাও জানেন লোকাল একাকিত আমি কসম খেয় বলি মা বলি তোমাদের এই সাথে তোমাদের এই নবী জীবনে কখনো বলেননি আমার ইচ্ছের বিপরীত জীবনে কিছু বলেননি ইচ্ছা করেও বলেননি অনিচ্ছাও বলেন নাই আর আমরা জীবনে কত কত বলছিলাম এবার বলে আমি কসৌকে বলি কিছু জীবনে দেখেননি বা কিছু জীবনে বলেননি বা কা কিছু জীবনে দেখেননি এবার কি বলেন এবার দেখেন এবার বলেন মা তার এদিকে বিসলেন ভাই ভাইয়া বসে দেন সবাই রে আপনাদের এই বিশৃঙ্খলাতে দেখলে তো আমার আমার কথা ছুটে যাবে তাকে যদি তিনি যদি প্রতিদিন একশো বার বেশে বল বন্ধু আমাকে কত বার করা উচিত কি হয় কি হয় আর কেউ গুণা করে না তোমাদেরকে আমি গুণার যোগ্যতা দিয়ে বানিয়েছি গুণা তোমরাই করবা আর মাফ আমি করবো এজন্য গুণা করে না এটা যেমন হইতে পারে না আর তিনি আমাকে মাফ করবেন না এটাও হতে পারে না তবে ইস্তেকফার করবে না এটাও হইতে পারে না বুঝেন না হিন্দু ইস্তেফার করে না ও শুধু গুনাই করতে থাকে ও ইস্তেফার জানে না বলে না। ইহুদি গুনাই করতে থাকে ইস্তেফার জানে না নাসারা গুনাই করতে থাকে ইস্তেকফার জানে না বাণ্ডারিরা গুনাই করতে থাকে ইস্তেকফার জানে না আমরা কিছুটা গুণা হয়ে যায় সঙ্গে সঙ্গে মজার বিষয় যখন আপনি ইস্তেকফার করবেন এরপর আর গুনা হবেই না শতন বলবো ওর্তেক ফার গুণা করায় দিয়ে যে পরিমান ক্ষতি করি ওস্তেকফার করে এর থেকে লাখ গুনে আগে হয়ে যায় এজন্য ওরা আর গুনাই করাইতাম না কি ভাই করলো তো আগে চেয়ে গেছে বলেন এটা এদিক কে মুছে দেয় আপনি বলবেন আমি কতবার গুনা করবো আর কতবার ইস্তেকভার করবো প্রশ্ন তোর চুল বলি না ওলা আগে কি জাগাতেন বলেন শুধু ভয় লাগায় দেওয়া এটা দামি কথা নয় বলে আশা জাগায় দেওয়া এটা বড় কথা বলেন আশা জাগায় দেওয়া এখন কি কিছুটা আশা হচ্ছে না আশা আশা সৃষ্টি হয়েছে বলেন মাঠে আল্লাহ কাকে মাফ করবেন না হাজার হাফিজ জেন যে মনে করে তাকে মাফ করে নাই তাকেই মাফ করবে না আর যে মনে করে হ্যাঁ আমাকে মাফ করে দিয়েছে তাকে নিশ্চিত আল্লাহ তালা মাফ করে এই জন্য আমার বন্ধু আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দিতে চান কোন ভালো শিক্ষকি করে বের হয়ে যাক চায় যে ফিরে আসুক বাবা চায় না ছেলেটা ঘর ছাড়া হয়ে যাক চায় যে ফিরে আসুক ঠিক না রাখি বলেন এই বলে বলেন আমরাও কি ঘরে ফিরব ইনশাল কবে ঘরে ফিরবেন কবে আর কতদিন বাইরে থাকবেন জুয়ার আসলে আর কতদিন খেলার আসরে আর কতদিন দিশের আসরে আর কতদিন নগ্নতার আসরে আর কতদিন এই ভুয়া ভুয়া গণতন্ত্রের পেছনে আর কতদিন শুধু হটা হওয়ার বসাও এদিকে আর কতদিন বুঝেন না কথা মনে আল্লাহ এবার তো আমার উপরে রাগ করবে আমার মা আমার আঙ্কেল রাগ করবে একদল বলবে হটাও আর একদল বলবে বসাও আমরা হঠাৎ দেখছি বসায়ও দেখছি আমাদের কপালে যে দুর্গতি সেই দুর্গতি এবার আর হটাহ আর বসাও পক্ষে নাই এবার শুধু শুধু হটাওয়ার বসাও হটাওয়ার বসাও হটাও ফুলানা বাঁচাও দেশ কি ভাই হ্যাঁ বলে হটাও হটাও হটাও কন্যা হটাও না এদিকে হবে না হবে না এদিকে কি যেমন ধরেন একজনে পুরা তিন মাস পাবলিসিটি করলো অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই ভাই ভাই বলতে বলতে বলতে বলতে তার জিব্বা হয়ে গেছে হ্যাঁ তো শুধু ভাই শুধু ভাই শুধু ভাই ও যদি তিন মাস পরে নেতা নির্বাচিত হয়ে গেছে এবার এমপি হোস্টেলে গিয়া বলে ভাই কেমন আছেন একটা সরে দিন। তুই ওই অজপড়া গায়ে ওই ছেলে আসে আমাকে ভাই বলিস কেন অন্যরাও ধাক্কায় তারা বের করে দিবে বলে তারা বের করে দেবে ধাক্কায় এখন ও যদি বলে আমি না তিন মাস একটা নামের ভাই করেছিলাম কি হয়। ওদেরকে তিন মাস একটা না ভাই বলার পরে এবার যদি যায় বলেন ভাই তো চর খাইতে হয় ছবি এখানে রাখছ এভাবে দেখো ওভাবে দেখো রাত তিনটায় দেখো দুটো দেখো চারটায় দেখো তো কোন একদিন সুযোগ আমেরিকা গিয়া হলিউড এর কোনো নায়িকাকে বললা আই লাভ ইউ মাছ বলবে একটা চরের দাঁত ফেলে দিব বে আ আরে কথা বলেন না ঠিক না বলবে না কথা ঠিক না রাখি বলেন এই জন্য আমরা তো এই পচা ভালোবাসা আমরা নাই ঠিক না বলেন সব বুঝে তো মশাল্লাহ বুঝতেছ তো আলহামদুলিল্লাহ কি ভাই এই কথা ভালোবাসায় আছি আমরা না আমরা কাকে ভালোবাসবো বলে তাকে ভালোবাসো হ্যাঁ যাবে তাকে ভালোবেসে লাভ কি যে আমার মতো মরণশীল তার হাই যিনি কখনো মরবেন না তাকে ভালোবাসো যিনি খাই না তাকে ভালোবাসো কি ভাই যিনি আর রহমান তাকে ভালোবাসো যিনি আর রাহিম তাকে ভালোবাসো যিনি মা লিখি অমিদ্দিন তাকে ভালোবাসো তিনি আমি যদি ঘুমের ঘুরে আমি যদি তাকে ডাকি রাত হয় আর তিনি যদি ঘুমে থাকেন তো কে জবাব দিবে এই জন্য তিনি ঘুমান না কি হয় আমি ঘুমায় আমার পাঁচে সোয়া বাচ্চাটা পড়ে যাচ্ছে তো ওরে কে দেখবে মা ও ঘুমায় আর বাচ্চাটা পড়ে যায় ওরে কে দেখবে এই জন্য তিনি ঘুমান না কি ভাই হ্যাঁ তিনি ঘুমান না আমি কাকে ভালোবাসবো বলেন যুবকরা বলে না কাকে ভালোবাসবো বলেন হম তাকে ভালোবাসবো আর যিনি মদিনায় তাই ভাই শুয়ে শুয়ে আমার জন্য কাটেন তাকে ভালোবাসবো বলেন কাকে ভালোবাসবো বলেন হ্যাঁ আল্লাহ আল্লাহ কে ভালোবাসবো কথা ঠিক না ব্যাথে হ্যাঁ তুমি মনে করছো ও শুধু তোমারই না না ও চোদ্দ জনের সতেরো জনের যেই মিস দেয় ও তারই ভেয়ে যাক কথা ঠিক না ব্যথায় বলেন এই জন্য মূলত আমরা ভালোবাসবো কাকে বলেন বলেন যারা না ইমানওয়ালা তারা না আমাকেই পছন্দ ভালবাসে পদের পলে যায় শুধুই আমি পদের পলে শুধুই কে নয় না যদি দশ জান্নাত একবার বললে জান্নাত কত বড় হবে কত বড় হবে আপনি বলবেন হুজুর আপনার কাছে আর কোনুদের জিন্দগি ঠিক করার জন্য এছাড়া কোন প্রসক্রিপশন নাই এই পথারা যুবক গুলোকে রাস্তা আনার জন্য এছাড়া কোন প্রসক্রিপশন নাই ঠিক না اجهنكم بكر रोजाना 100 بار لا اله الا الله لا اله الله لا اله الله لا اله, الله لا إله, الله لا إله الله عن النبي دردار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله শুনাম তোমাদের মধ্যে কেউ যদি পড় আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের মনে তুলবেন না যদি তোলেন তার চেহারা হবে পূর্ণিমা মত শুধু হাসারে চেহারা হবে না। এই যুবক যত বুড়ো হবে তার সুন্দর বিধর্মী আমাদের দেশে নাই সত্তর বছরের কোনো বিধর্মী হিন্দু আমাদের দেশে মহিলা নাই কিন্তু তিরিশ বছরের হাজার হাজার যুবক যুবতী তো সুন্দর পাওয়া যায় কথা ঠিক না গ্রামে সুন্দর হিন্দু তিরিশ বছর আছে কিনা কথা আছে তো সুন্দরী হিন্দু তিরিশ বছর আছে কিনা ভারতবর্ষ আদি বর্ষ কেন নাই এটা জন্য যত হয় জানান্নাম তত কাছে হয় আল্লাহওয়ালাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো জান তত কাছে হয় শ্বশুর বাড়ি যত কাছে হয় যুবকের চেহারা তত ফুটফুটে হয় জেলখানা যত কাছে হয় যুবকের চেহারা বিমর্শ হয় কথা ঠিক না কমপক্ষেলা এক লাখ ছয় হাজার বার আল্লাহ আকবর কবির যদি কোন মুসলমান সত্তর হাজার বার খালিমার একটা শবক একটা খতম নিজের এখানে উঠাইতে পারে রসুল বলেন তার কবর হবে না হকুল বলেন হে দুনিয়ার মানুষ শুনো এখনো কি তোমার সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই তোমার দাঁত ছিল না এখন দাঁত হয়ে গেছে নানা ছিল নানা খবরও চলে গেছে তোমার কি এখনো সময় হয় নাই বাবা ছিল কবরও চলে গেছে এখনো কি সময় হয় নাই মা ছিল মাকে তো কবর রেখে দিয়েছ তোমার কি এখনো সময় হয় নাই এখনো সময় হয় নাই দেখ এখনো সময় হয় যখন দশটা বাজে হলো স্কুল যা তোর বুঝে সময় আনো হয়েছে নি আপনাদের কথা আমাদের দেশের ভাষা হয়েছে নি তোর বুঝে সময় না আল্লাহ এখনো সময় হয় নাই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 এবার কোন বন্ধু যদি বলো আমি যদি পাঁচ অর্থ নামাজ পড়ি আমাকে রব্বুল আরমিন কি দিবেন রব্বুল আলমিন আমাকে কি দিবেন আমি যদি পাঁচ নামাজ পড়ি আমাকে তিনি কি দিবেন রব্বুল আলমিন বলেন فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها وبانئا الليل فسبح واطراف النهار لعل ترضى رب العالمين বলেন তুমি যদি সূর্যাস্তের আগে ও পড়া যোহরের ফরয না ফজরের নামাজ যোহরের পর আবার আসরের পর আবার মাগরিবের পর এশার পর তুমি ترضى আমি رب العالمين কথা দিলাম তোমাকে খুশি করে দেব আমেরিকার প্রধানমন্ত্রী যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশের মতো ছোট দেশের কাউকে বলে আপনাকে খুশি করে দিব এখন আর শাহজিমের মালিক যদি বলে তোমাকে আমি খুশি করে দিব আমি যত রিজিক দিব এত রিজিক ওয়ালা এটা ফারুক সাহেবের কারণে নয় এটা ফারুক সাহেবের আব্বার কারণে আরে কথা ঠিক না দেখি বলে আমি আপনাদের সামনে বলছি আমার কারণে নয় আমার আপনার কারণে আমি তোমাকে খুশি করে দিব তোমার প্রজন্মকে খুশি করে দিব তোমার প্রজন্মের স্বাশী পর্যন্ত আমি যত দিয়ে দিব পূর্বত নামাজ্লা রেজিস্টার রেজিস্টারকে সাফ করে দিব সামনে গুণামুক্ত জীবন তোকে দিয়ে দিব এই জন্য জুয়ারি জুয়ারি ছাড় এটা বলার আগে বলা দরকার জুয়ারিমানুঝেন নাই কথা মনে হয় হ্যাঁ নগ্ন যে নগ্ন উলঙ্গা আপনার বিশ্ব নিজেকে পছন্দ করে ওরে এটা বললে হবে না আগা গোড় পানি দিলে হবে না ঘোড়ার পানি লাগাও এরপরে বলে বুঝাও নামাজ এরপরে বুঝাও কি নামাজ মোট কয়ক্ত আর জব না কয়ক্ত নামাজের মধ্যে কে বলে নামাজের মধ্যে কি আর হয় না নুরানি মাদ্রাসা ছাড়া আমি কি বুঝাতে পারছি আবার বলেন তাহলে জিন্দগি হয় না কি ছাড়া নামাজ হবে না কি ছাড়া খেলা হবে নাকি ছাড়া তাহলে বুঝা গেছে নুরানি মাত্র আমার জীবন অচ বুঝছেন তো ও বুঝে গেছে মার্শালেছি ফলা করি যদি আমার সময় হইত এই আল্লাহ বলেন আমি তার প্রথম খাওয়া বলি আল্লাহ শব্দটা মাকা উন বহু বচন মামাকে মাকাউনের বহু বচন মামাকে মাকা শব্দটাতে উদয়ের জাগা হস্তের জাগা বলেন কিসের জাগা উদয়ের জাগা হস্তের জাগা বলেন বলেন বলেন কোন কোন শব্দ আছে শব্দের মধ্যে দ্বিমুখী অর্থ পাওয়া যায় যেমন আমি এই খালাতে এই মহাশূন্য এই গ্যালাক্সিতে এসে নিচ্ছে এই জমি যত গ্রহ আছে যত উপগ্রহ আছে যত নক্ষত্র আছে সোহান যতগুলো আছে কতগুলো আছে কত কোটি কোটিবার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টু দিব বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তুদিব ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র উপগ্রহ আল্লাহ दस लाख बस्यम दस हजार बस पर सूर्य आज के दिन उठे চন্দ্র গ্রহ নক্ষত্রগুলো একদিন এখান থেকে উঠে পরের দিন আরেক জায়গা থেকে উঠে পরের দিন আরেক জায়গা থেকে উঠে পরে দিন আরেক জায়গা থেকে উঠে তাইলে বোঝা গেছে প্রতিটা গ্রহের আছে সবগুলোর লেগে তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা এবার বলেন তো এই কসমটা কত বড় কসম যেন তিনশো পঁয়ষট্টি কত বড় কসম এটা হ্যাঁ আসলে এই সংখ্যার মধ্যে কত সংখ্যার কসম আমি কত বড় কসম খাইছি নিজে আবার বলে দেয় যদি তোমরা বুঝতা তাহলে তো হরান হয়ে আমি কতগুলো কসম একসাথে খাইছি আমি আপনাদেরকে বুঝা আরেকটু বলি সমস্ত আমি তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার প্রশংসা বলি তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গার প্রশংসা বলি আমি যেন বললাম এত বড় কসম কিল্লেগা খাইলেন আল্লাহকে আমি একটা কথা বুঝাইতে চাইতেছি মালিক তোমার মতো আমার মতো সাড়ে তিন হাতের সাড়ে তিন হাতের মানুষটাকে বুঝাইতে এত বড় কসম খাইছে আল্লাহ তালা কসম খাওয়া বলে ইন্ন করু সবাই বলো ইন্নুল পুরান আল্লাহ তালা বলেন কচুখা বলি একটা নয় দুটো নয় তিনটা নয় কোটি কৌটি কসমখা বলি পুরানি নিশ্চয়ই নিশ্চয় এই কুরান দামি নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি বলেন আমার সাথে নিশ্চয় এই কোরআন দামি বলেন কি বলছে বলেন কে কয় কথাটা কথম খেয়া কর কত মুখে রেখে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কুরান্তামিন আমি যেটা বললাম এই কোরআন দামি কুরআ দামি কিতাবটা আপনি রাখছেন কোথায় দামি কোরআনটা আপনি কোথায় বলেন এটা আমি সংরক্ষিত মধ্যে রেখে দিয়েছি এটা আমি লোকের মাহফুজের মধ্যে রেখে দিয়েছি জানো ধরেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি আপনাদের চেয়ারম্যানের নামে কোনো চিঠি ইস্যু হয় এটার মূল কপি রেখে দেওয়া হয় ট্রেজারিতে আরেক কবি ওখান থেকে ডিসি সাহেবের কাছে আছে আরেক কবি ওখান থেকে টিউনও সাহেবের কাছে আছে আরেক কবি থেকে চেয়ারম্যান সাহেবের কাছে আছে যদি কোনো কারণে চেয়ারম্যান সাহেবের নষ্ট হয়ে যায় বলে ও সাহেবটা ওখানে পাওয়া যাবে ওটাও যদি নষ্ট হয়ে যায় দপ্তরে আছে ওটাও যদি ওটাও যদি পোশাগারে ওটা ওখানে আছে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর ওটা জমা আছে ওখান থেকে নষ্ট হওয়ার কোন সম্ভাবনাই থাকে না কথা ঠিক না এবার বলেন এটাকে লহে মাহফুজের মধ্যে আসল কবি রেখে দিয়েছি যদি কোনো কারণে যদি কোনো কারণে লক্ষ্মীবর থেকে মুছে যায় এটা কুমিল্লা পাওয়া যাবে ওখান থেকে যদি মুর্দা ঢাকা পাওয়া যাবে ওখান থেকে যদি মুসেদা দিল্লি পাওয়া যাবে দিল্লিতে পাওয়া যাবে সেখান থেকে এবার বলে ওখানে যেখানে প্রাণ দেখে দিয়েছি ওখানে ফেরেস্ট থাক কেউ আর জতে পারে না এজন্য কেউ যদি বলে কোরআন মুছে দিব কেউ যদি বলে কোরআন মুছে কোরআন মুছে জলতা রহেগা এটা সূর্য সূর্য মোশা যায় না সূর্যকে মুসা যায় না সূর্যকে মুসা যায় না আর ধরে সূর্যকে মুশা যায় না সূর্যের সাথে টাটকা লাগে কেউ টিকে না সূর্যের সাথে টাটকা লাগে কেউ টিকে না হিলামের সাথে লাগে নাটকা লাগে কেউ টিকবে না তোরণ তোলো কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আর কিছু থাকবা না তা কোরআন থাকবে আর কেউ থাকবা না থাক কোরআন থাকবে থাকবো কোরআন থাকবে আর কেউ থাকবে না কোরআন থাকবে কোরআন থাকবে কি থাকবে না আরো করে বলেন থাকবে কি থাকবে না এবার বলেন আমরা আমাদের শহরে কোরআন রাখবো কি না তো ইনশাআল্লাহ আমাদের ছয় নম্বর কোরআন কিনা সকাল কোরআনের জন্য আমাদের বিকাল কোরআনের জন্য আমাদের দুপুর কোরআনের জন্য আমাদের দিন কোরআনের জন্য আমাদের কোরআনের জন্য আমাদের জীবন কোরআনের জন্যই আমাদের মরণ ইনশা আল্লাহ তো ইনশাল্লাহ এখন প্রশ্ন হলো রাখবো তো বলেছি কেমনে রাখবো স্যার স্যার প্রশ্ন হলো রাখবো তো কেমনে রাখবো প্রশ্ন প্রশ্ন করেন তো কেমনি রাখবেন উত্তর হবে কোরআন রাখবো আমার ছেলেকে আমার মেয়েকে কোরআন করিয়ে কোরআন রাখবো আমার ছেলেকে আমার মেয়েকে কোরআন বুঝিয়ে কোরআন রাখবো আমরা কোরআন মতো চলে কোরআন রাখবো এই জন্য কোরআন থাকবে কোরআন রাখবো কোরআন থাকবে কোরআন রাখবো কেমনে রাখবো ছেলে মেয়েকে পড়িয়ে বলবেন না কেমনে রাখবেন কেমনে রাখবেন ছেলে মেয়েকে পড়িয়ে বলে না বলে আর ছেলে মেয়েকে পড়াইবেন না কোরআন আপনার ঘরে থাকবে না আরে ঠিক না ঠিক বলে না তাহলে ওটা করেছেন তো কোরআন রাখবেন তাহলে কেমনে রাখবেন বলেন আর মাদা হোক আপনারা চান কি না আল্লাহ আমাদের সকলকে কবল করেন আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন আল্লাহ আপনার গায়েদের থেকে এখানে একটা মাদ্রাসা করে দেন যেন এই শহরের সবচেয়ে বড় মাদ্রাসা হয়ে যায় যেন সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর মাদ্রাসা হোক আমার বন্ধু আপনি বলবেন বোঝুর আমি যদি ছেলেকে কোরআন পড়াই মেয়েকে কোরআন পড়াই আপনি আল্লাহ কি দিবে প্রশ্ন লোক দিবে কি লাভ লোয়ার বোঝাব আমি যদি ছেলেকে কোরআন পড়াই মেয়েকে দিবে তার মাথা তার আব্বার মাথা আম্মার মাথা একটা একটা নূরে তুভি পড়া দিবে মজা হবে কিনা বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে প্রধানমন্ত্রী ওই কি কয় টুফি পরা দেয়নি সমাপনীতে টুফি পরা দেয় কিনা ওই টুপিটা কিসের তৈরি আরে মার্কিন ঠিক নেবর্তন অনুষ্ঠানে একটা একটা টুফি পরা দেয় ঠিক না ব্যাটি আমার জানা নাই ওই টুপিটা সর্বোচ্চ দাম কত হবে আমার জানা নাই আমাদের পকেটে যে বাংলা টাকা গুলো থাকে এগুলো তখন কাগজ মনে হয় না সিংহরাও খাওয়া যায় না এক টাকা নোট দিয়ে একবার সিঙ্গাপুর গেলাম সিংহরাও খাওয়ার সুযোগ নেই এক টাকা নোট দিয়ে যে টুপির আলো হবে সূর্যের আলো চেয়েও বেশি কিছু আলো বেশি মজাটা কেমন হবে এখানে আপনার কটা হাজার মানুষ জমা হয়েছেন হাসুরের মজানির কত হাজার জমা হবে এরকম লক্ষ লক্ষ বলে সমস্ত মানুষের সামনে সমস্ত জিনদের সামনে সমস্ত নবীদের সামনে সমস্ত রসুলদের সামনে সমস্ত অনিদের সামনে সমস্ত জিন্ন সমস্ত মালাইকের সামনে আল্লাহ তারা যদি আপনার মাথায় আমার মাথায় আমার ছেলেকে কোরআন পড়া ভালো যদি টুবি পড়া দেয় কেমন মজা হবে আল্লাহ নবী বলেন কি বলে সৌভাগ্য আলো হবে সূর্যের হচ্ছে আচ্ছা এরা রসুল বলেন কুম্ভিমান খারাপিহি বলতো যে কোরআন পড়ে কোরআন মতো চলে বলো তো তাকে কি দিবে সব হাঙ্গলো বলেন কি প্রশ্ন এবার যে কোরআন পড়ে কোরআন মতো চলে তাকে কি দিবে যদি আব্বাকে এই মাকে এই যে পড়ে তাকে কি দিবে রসুল বলেন শুনো শুনো তাকে কি দিবে শুনো আল্লাহ তালা তাকে বলবেন তাকে একটা আলিফলাম সঙ্গে সঙ্গে বাড়িটা জান্নাতের বাড়িটা একতলা বাইটা সঙ্গে সঙ্গে দুই তালা এবার আসলেন কোরআনটা তুরাতি বফিত দুনিয়া দুনিয়াতে যেভাবে কোরআনে করে মধু মধু করে পড়তে মজা মজা করে পড়তে এখনো এভাবে মজা মজা করে পড় ধীরে ধীরে কয়তলা বাড়ি হবে কমপক্ষে ছয় হাজার ছয়শ ছষট্টি তলা বলেন কয়তলা পৃথিবীর সবচেয়ে বড় বাড়িটা আজকের কয়তলা আমাদের জন্মতির ছয়শ্টি তলা এবার যদি জিজ্ঞেস করেন উজুর বুরুজ দুবার মালিককে যদি জিজ্ঞেস করেন আপনি এই বাড়িতে থাকবেন মালিক কি বলবে এটা কোনো প্রশ্ন বোকা কোথাকার এখানে কয়দিন থাকবো আল্লাহ যে কদিন রাখে আল্লাহ যে কদিন রাখে আপনি এই বাড়িতে কদিন থাকবেন আল্লাহ যে কদিন রাখে এবার জাননা থেকে জিজ্ঞেস করো বন্ধু তুমি এই কয়দিন উত্তর আল্লাহ যে কদিন থাকে কি কি রাখে আর থাকের মধ্যে হোয়াট ডিফারেন্স বিটুইন দেন মাল ফাকুবাই না হুমা পার্থক্য পার্থক্য আরে নাকি হ্যাঁ বিশ বছরের পার্থক্য দুই হাজার বছরের পার্থক্য দুই লাখ বছরের পার্থক্য কত বছরের পার্থক্য রাখে মানে হইতে পারে 2 মিনিট পারে দুই বছর রাখে মানে দুই বছর ২০ বছর তিরিশ বছর চল্লিশ বছর আর থাকে মানে লা অনন্ত অনন্ত রাখে আর থাকে মধ্যে বুঝছেন তাহলে এখানে থাকবেন কয় বছর ওখানে থাকবেন কয় বছর কি হয়। আচ্ছা বন্ধু বলো তো দেখি বই থেকে বাস করলে আব্বারে কি দেয়। কি দেয় চুয়ের থেকে পাশ করলে আব্বারে কি কি দেয় ঢাকা মেডিকেল থেকে পাশ করলে আববারে কি কি দেয় একটা কথা কয়না দেয়নি কিছু থেকে করলে কি আর কোরআন আয়না আচ্ছা বুয়ের থেকে বাস করলে বাংলাদেশের কয়তলা বাড়ির মালিক পারে নাও হইতে পারে ঢাকা ওয়ার্স থেকে পাশ করলে বাংলাদেশে কয়তলা বাড়ি হয় এটা বলছিলাম তো এই কথা করার লেগে বুঝেন কি হয়? তাইলে আপনার ছেলে যদি ছয় হাজার বাড়ি হয় তা আপনি কত তলার থাকবেন এখন দামির সাথে যার সম্পর্ক চেয়ারম্যান সাহেব দামি এর জন্য চেয়ারম্যান সাহেবের সাথে যার সম্পর্ক সেও দামি তাহলে কোরআন কি দামি কোরআন কি এই দামির সম্পর্ক হয় সেও কি হবে এখন বলবেন হুজুর সম্পর্ক করবো কেমনি উত্তর হবে ছেলে মেয়েকে আমি কি করব আমি নাতনি দিবেন কি দিবেন বলো কি দিবেন আচ্ছা বলব আর কেমনে সম্পর্ক করা যায় তিন নম্বর সম্পর্ক হলো এই মাদ্রাসার দান করে মাদ্রাসার লগে জুড়বো আরে বোঝেন নাই কথা মনে হয় তাহলে সম্পর্কের রাস্তা তিনটা মাল দিয়া দোয়া দিয়া সন্তান দিয়া মাদাসের সাথে সম্পর্কের রাস্তা কয়টা কি কি সন্তান মাল বলেন দোয়া আবার দোয়া আবার দোয়া তাহলে আমরা এখানে মাত্র করব আপনার সকলে রাজে আসেন তো আবার হাত দেখান এবার কয়টা যদি দিতে হবে হাত কিলো কন কটা কি কি আবার আল্লাহ আপনি বলছেন আপনি দোয়া সন্তান মাল কোন দোয়া এবার মায়কে গোয়া দিতে হইবো আমি মাদ সব এটা বলে দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা এখানে দাঁড়া আছেন সবাই তিনটা দিবেন তো ইনশাল্লাহ কটা দিতে হবে প্রত্যেকেই নিয়োগ করেন আমরা এই ছয় নম্বর ওয়ার্ডবাসী নয় শুধু লক্ষ্মীপুর বাজারবাসী লক্ষ্মীপুর শহরবাসী দিল থেকে বলে আমরা এখানে করবো ইনশাহর আপনাদের এই ইনশাল্লাহ শব্দের জন্যই আমার এখানে আজকের আশা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে করেন আমাদের আশা আর কষাকে আল্লাহ কবর ফরমান নিয়ে আসলে আপনাদের সামনে আলহামদুল্লাহ আর বড় বড় মেহমান আছে কে কে আছেন ভাইয়া হাজর মলানা মুফতি সাহেব আছেন যিনি আমার পরম শ্রদ্ধ অবস্থা একটু মাহফিল আছে আমার আমি ওখান থেকে বয়ান করে আবার আপনাদের সাথে ফিরবোল্লা